আলহামদুলিল্লাহ ওসলাম আসফাবিহি আজমাইন হাজিরিন আমরা ইনশাল সুরা আলে ইমরানের একশো বাষট্টি নমর আয়াত থেকে গত সপ্তাহে আমরা একশো একষট্টি নমর থেমেছিলাম এখানে অহত যুদ্ধ সংক্রান্ত আলোচনাগুলো চলছে আপনারা শুনি আসছেন এখনো সেই প্রসঙ্গ শেষ হয়নি নসিহা করেছেন তেমনি এই কোরবানি বৃথা যাবে না যারা শহীদ হয়েছেন তাদের মর্যাদার কথাও তিনি বলেছেন আর যারা তার বিপরীত এই রাস্তাতে নেই মুনাফিকরা যারা মুনাফিকে করেছে তাদের ব্যাপারেও তিনি সাবধান করেছেন সতর্ক করেছেন তাদের এই আয়াতে একশোহান সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মত যে ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টির রাস্তা অবলম্বন করে যে রাস্তায় চললে আল্লাহ তালা খুশি হবেন এই পথে যে চলে তা তার কথা তার জীবন তার অবস্থা আর ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তালার রাগ গোসার দিকে চলে গেলকাল এরা কি এক রকম প্রশ্নই আসে না যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির রাস্তায় যায় তার জীবনের কত কামিয়াবি তার জীবনের কত কল্যাণে ভরপুর আর যে ব্যক্তি আল্লাহ তালার অসন্তুষ্টির রাস্তায় চলে তার জীবনে কত অশান্তি কত কষ্ট কত মুসিবত এবং তার জন্য কত ক্ষতি অপেক্ষা করছে কারণ তার ঠিকানা হচ্ছে জাহান নাম জাহান নামে যে চলে যাবে কনফার্ম তার অবস্থা আর যে জাহান নাম থেকে বেঁচে গেল দুইজনের অবস্থা কি সমান কখনো নয় সুরাহাসরে আল্লাহ তালা সেই কথাই বলেছেন যারা জাহান নামের সাথী হবে যারা জাহান নামে যাবে তারা আর যারা জান্নাতে যাবে তারা কি কখনো রকম হয় তারা কি বরাবর প্রশ্নই আসে না কারণ যারা জান্নাতে যাবে তারা তো হচ্ছে বড় কামিয়াব মানুষ তারা হচ্ছে অত্যন্ত কামিয়া এরকম যারা গোমরাহিতে আছে আর যারা হৃদায়তে আছে তারা একরকম নয় অন্য আয় আল্লাহ আলামা উ ক্যামের রিক হক ক্যামান ওই ব্যক্তি যে জানে আপনার কাছে যে যা নাজিল হয়েছে আপনার রবের কাছ থেকে তা হক এই কোরআন আপনার ওয়াহী আপনার প্রতি নাজিল হওয়া আপনার নবুয় এগুলাকে যারা জানতে পেরেছে যে এগুলো হক এগুলাকে বিশ্বাস করেছে তারা আর যারা অন্ধ হয়ে আছে তারা কি এক একরকম আল্লাহ তালা বলছেন ওরা অন্ধ যারা এই হককে মিস করেছে কোরআন দিকে আসেনি কুফরির মধ্যে রয়েছে তারা অন্ধ আল্লাহ তালা বলছেন চোখ থাকা পরেও তারা অন্ধ কারণ এই চোখ দিয়েছিলেন আল্লাহ তালা তাঁর সৃষ্টি দেখে কর্তাকে আবিষ্কার করার জন্য এবং তার রাস্তায় আসার জন্য শিক্ষা গ্রহণ করার জন্য ওই ব্যক্তি যাকে আমি খুব সুন্দর ওয়াদা করেছি আল্লাহলা কি সুন্দর ও আদা করেছেন তোমরা নে নেকে আমল করা ইমানদার হো আমলে হাত করো তাহলে আল্লাহর এই আর যারা না হুক মাত হায়াত দুনিয়া যাদেরকে দুনিয়ার জীবনের আকর্ষণই খালি দিলাম এটার পিছনে ছুটলো আখরাতের কোন খবর তাদের নেই তারা কি বরাবর হতে পারে কখনো নয় আল্লাহ রবুল্লা আলমিন এই পার্থক্য করেছেন যে তাদের মধ্যে অনেক আকাশ জমিনের পার্থক্য কাজেই আপনি যদি চান আপনার জীবন আপনার তরিকা আপনার চলাফেরা আপনার বাড়িঘর আপনার সংসার আপনার ছেলেমেয়ের লালন পালন তার্বিয়ত প্রদান কেউ দুনিয়া দ্বারের মতো হবে যদি আপনি সেই হয়ে যান তাহলে আপনি কিসের ইমান দাঁড় হলেন এই জন্য ইমানদারদের সবকিছু হবে বৈচি মানে তাদের জীবন হবে ব্যতিক্রম ধর্মী সমাজের আর দশ জনের মত জীবন নয় সমাজের আর দশজন স্রোত একদিকে যাবেন এক্সাম্পল বিয়ে সুন্দর আর অলিমার মধ্যে গেলে কি হয় সবাই সমাজ এমন পোশাক পরে আসবে এমন হৈ করবে জোয়াং যুবতী মেয়েরা গেইটের মধ্যে দাঁড়িয়ে একটা কি কেমত করবে এইগুলো হচ্ছে দশটা বিয়ের তরিকা আপনি যখন বিয়ে সাথে করাবেন অলিমা করাবেন আপনার ফ্যামিলি নিয়ে আসবেন আপনি ওই বাকিদের মতো করবেন না কারণ আপনাকে জান্নাতি যেতে হবে জান্নাতিদের চাল চলন আর যারা জান্নাতি নয় তাদের চাল চলন কি এক হতে পারে না আমাদের জীবনের পার্থক্যকে জান্নাতের রাস্তায় যাওয়ার জন্য মজবুত করে ধরে রাখতে হবে সমাজটা আনে ওই দিকে আপনি উল্টা দিকে যাবেন মনে হবে সমাজের সঙ্গে আপনি ফিট করছেন না এর জন্য এটা কি আপনার দোষ নয় আপনি ঠিক আছেন বাকিরে বাকিরা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তাই বলে আমি সবাই যখন এক দিকে যায় আমি উল্টো দিকে যাই কেমনি এই কথা বলার সুযোগ নেই এরপর আল্লাহ তালা বলছেন ওয়াবি ইসলাম মাসির যাদের ঠিকানা হলো জাহার নাম তাদের ঠিকানাটা খুবই খারাপ তাদের পরিণতি অত্যন্ত খারাপ আজকে কিছুই বুঝা যায় না যে দিনদার নামাজ কালাম ঠিকমতো পরে শরীয়ত মানে তার জীবনও মনে হয় যেন ঠিক আছে আর যে একটু দিনদারি কম এমন কেয়ার করে না দুনিয়ার জন্য ব্যস্ত আছে সে আমার আত্মীয় সে আমার প্রতিবেশী সে আমার সমাজের আরেকজন আমাদের দেখা সার এত পার্থক্য বোঝা যায় না কিন্তু আশারাতে পার্থক্যটা কত হবে অনেক বেশি কারণ তার ঠিকানাটা এত খারাপ অবি ইসাল মাসির অতি খারাপ ঠিকানার দিকে সে চলে যাচ্ছে এইটাকে আমি খুব সিরিয়াসলি নিতে হবে আমি যেন ওই খারাপ ঠিকানায় কখনো না যাই এরপর আল্লাহ তালে সাদ করছেন হুম হুম তাদের আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে তারা অনেক তাদের মধ্যে দারাজাতের পার্থক্য আছে র্যাঙ্ক গ্রেড তাদের পজিশন সবার আল্লাহর কাছে একরকম নয় যারা জান্নাতে যাবেন সমস্ত জান্নাতিদের পজিশন আল্লাহর কাছে এক দরজায় হবে নাকি পার্থক্য থাকবে পার্থক্য থাকবে যারা জাহান নামে যাবে সব জাহান নামের পজিশন কি একরকম থাকবে না সেখানে পার্থক্য থাকবে সেই কথাই আল্লাহ বলেছেন এটা মনে করো না যে সব জান্নাতির এক কোয়ালিটি আর সব জাহান নামের এক কোয়ালিটি না পার্থক্য আছে ইমাম হাসানুল বাস রাফসির বলেছেন ইয়ানি আহলুল খাই ও আহলুল সারে দ্বারা জাত হায়ের ওয়ালারা যারা হক পন্থী দিনপন্থী তাদের মধ্যেও আমলের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে কোরবানির ক্ষেত্রে সিরিয়াসনেসের ক্ষেত্রে ব্যবধান আছে কেউ টপ ক্লাস কেউ মিডল ক্লাস কেউ লো ক্লাস ডিগ্রির পার্থক্য থাকবে আর গুন মধ্যে কাফেরদের মধ্যেও ক্রাইম করা গুনা করা দিক থেকে ডিগ্রির পার্থক্য আছে কেউ অনেক আশফালা সাফেরিন জাহান্নামের একদম শেষ তবাকায় যাবে কেউ মাঝখানে থাকবে কেউ আরেকটু উপরে থাকবে সবচেয়ে কম যাদের আজাব হবে তাদের মধ্যে আছে কে আবু তাহলে নবী করিম সালামের প্রিয় চাচা ইসলাম কবুল না করেই চলে গেলেন দুনিয়া থেকে তো আল্লাহ তালা সে এত ভালো মানুষ ছিলেন দুনিয়ার মধ্যে রসুল্লাহামকে এত হেল্প করেছেন এই জন্য আল্লাহ তালা তাকে সবচেয়ে কম শাস্তি দেবেন জাহান্নামে তার শাস্তি কদ্দূর হবে পায়ের পাতা পর্যন্ত আগুন তাকে ধরবে আর এর কারণে মাথা টক করবে আর শাস্তি কি এতটুকু হবে সবচেয়ে বেশি যেখানে শাস্তি সেখানে তাকে ফেলে দেওয়া হবে এরকম করে মুফা ওতুন মুতাফা ঐতুন আজ তাদের ডিগ্রী জান্নাতি এবং জাহান নামের ক্ষেত্রে মোতাফা হবে অনেক পার্থক্য থাকবে এক থেকে অপরে দারাজা তুমি ফির জানা ও দারাকা তো ফির নার এই জন্য অন্য আয়তে আল্লাহ তালা বলেছেন দেরাজা তুমি তাদের প্রত্যেকেরই তার আমল অনুযায়ী তার ডিগ্রী তার পজিশন তার স্থান জাহার নামে এবং জান্নাতি ঠিক হবে কি জান্নাতের ব্যাপারে নবী করিম ইসলাম বলেছেন যে এক তবাকার জান্নাত আরেক তবাকায় এক লেভেলের জান্নাত থেকে আরেক লেভেলের জান্নাতের এত পার্থক্য এত দূর উপর লেভেলের থেকে দেখতে পাবে যে এত দূরে এত উপরে এখান থেকে তোমরা আসমানের তারা তারা যত দূরে দেখতে পাও আরেক জান্নাত তোমাদের থেকে যারা একটু নিচের কোয়ালিটি থাকবে তার চেয়ে এত হাই হবে তাহলে কত ডিগ্রি আপ আছে এজন্য জন্য চিন্তা করতে হবে যে আমি কোন ডিগ্রি জান্নাতাল্লার কাছে চাইব আমার ধা আমলের দূর অবস্থা আল্লাহর পক্ষ থেকে খবর দিয়েছেন যখন তোমরা জাননা চাও কোনটা চাইবে আল্লাহ একদম টপটা চেয়ে দরখাস্ত দিয়ে বস চাওয়া পাশাপাশি পাওয়ার জন্য খুব আগ্রহের সাথে আমল করতে থাকা তাই না এইটাই তো চাওয়া হতো নাকি চাওয়ার হতো খালি দরখাস্ত দিয়ে বসে আসি দরখাস্ত দিয়ে আমি আমল করে যাচ্ছি চেষ্টা করছি নিজের আমাকে উন্নত করার জন্য এই জন্য আল্লাহ তালা কাছে উপরে দরাজা চাওয়া দরকার নিচের দরাজা তা দিয়ে যেন আমরা না চাই এটাই আল্লাহ তালা এখানে উৎসাহিত করেন এরপর আল্লাহ তালা বলছেন হুম দারাজা আইন দল ওই আয়াত শেষ করেছেন অল্লাহ বাসির উম বিমা আমালুন তো এখন কে কোন ডিগ্রি পাবেন এটা ফা কেমনে করবেন না আপনি বুঝবেন কেমনে যে আমি কোন ডিগ্রিতে আসি কোন লেভেলে যাবো কে ওই লেভেল দেওয়া হল আমি তো দুনিয়াতে দেখছি তার আমলটা আমার থেকে ভালো না সে দেখি আমার ভালো পেয়ে গেছে এরকম আখেরাতে কেউ চিন্তা করার উল্টাপাল্টা ইনসাফের কমতি হবে আপনি উপরেটা পাওয়ার কথা নিজের পেয়ে গেছেন এমন কিছু ঘটবে না আল্লাহ তালা বলেন অল্লাহ বাসির ইয়া আমালুন আল্লাহ তালা ভালো করে জানেন এবং দেখেন তারা কে কোন আমল কি এলো সে এ পেলো আমি শুধু বি পেলাম সি পেলাম লেখাপড়া তো আমি কাছে কম করি নাই কোনখান দিয়ে ঠকে গেলাম হ্যাঁ এরকম একটু আফসোস তার হয় কিন্তু হইতে পারে এখানে সে খেয়াল করেনি টিচারও কোনো কারণে মার্কের একটু ব্যাসকম হয়ে যেতে পারে মানুষের মধ্যে এত ইনসাফ কায়ে করার মতো এত পারে না মানুষ তাই না দেখেন আমিও টিচার ছিলাম আপনার দ্বারা টিচার ছিলেন অনেকেই যখন পরীক্ষার খাতা দেখেন দেখলে দশ মার্কের মধ্যে এক ছাত্রকে দিন সাত আরেকটাকে দিন আট আরেকটাকে দিন ছয় আরেকটাকে দিন পাঁচ অনুষ্ঠানে হয় যে মানে এত অ্যাকুরেটলি ইনসাফ করা যায় না করা যায় আমি টিচার ছিলাম আমি জানি মার্কিং করার সময় এত পারি না হয়তো সেম একজনকে ছয় দিয়েছি আরেকজনকে সাত দিয়ে ফেলেছি কারণ আমার হিসাব করবেন তিনি এত ভালো করে জানেন কেউ তোমাদের কারোর প্রতি সামান্য জুলুম করা হবে না একেবারে যার্রা পরিমাণ জুলুম করা হবে না আল্লাহবাসির মিমায় আমলুন তারা কি করে আল্লাহ সব জানেন সব দেখেন কাজেই তোমরা আখেরাতে যদি ঠকে যাও পাস করতে পারো তুমি আর কাউকে দর দিও না নিজেকে দর দাও এখন থেকে নিজেকে তৈরি করিমুয়ালি হিমায়াতি হেকমা নিশ্চয় আল্লাহ অনেক করেছেন অনেক দয়া করেছেন অনেক বেশি করেছেন মুমিনদের প্রতি কিভাবে যে তিনি তাদের মধ্যে রাসুল পাঠিয়ে দিলেন তাদের নিজেদের থেকেই। যে রাসুল তাদের প্রতি আল্লাহর আয়াত গুলোকে তেলাওয়াত করে শুনিয়ে দেন এবং তাদেরকে পবিত্র করেন পবিত্রতা শিখিয়ে দেন তাদেরকে কিতাব এবং হেকমা শিখিয়ে দেন যদিও এর আগে তারা অত্যন্ত সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত ছিল আল্লাহ তালা যে রসুল পাঠিয়েছেন আমাদের মধ্যে মুসলিম উম্মাকে লক্ষ্য করে আল্লাহ তালা বলছেন যে একজন রসুল পাঠানো আল্লাহর পক্ষ থেকে রাসুলকে পাওয়া এবং তার প্রতি ইমান আনা তাকে জানতে পারা চিনতে পারা বিশ্বাস করতে পারা এক নম্বরে আল্লাহর পক্ষ থেকে পাঠানোটা বিরাট অবদান আজ সেটা কি কবুর করতে পারাটাও আমাদের তৌফিক দেওয়াটা আমাদের প্রতি বিরাট অবদান আল্লাহ তালার যেখানে রাসুল পাঠিয়েছিলেন সেই রাসুল যখন তিনি এসেছিলেন সেই সমাজটার কি অবস্থা ছিল কি রকম দুর্গতির মধ্যে কিরকম দুর্নীতির মধ্যে কিরকম সেরেকের অন্ধকারে তারা নিমজ্জিত ছিল আই আমি ইতিহাস নিজের কন্যা সন্তানকে বাঁচতে দিত না কারণ কন্যা সন্তান বাসলে তার মেয়ে হয়েছে এই খবর যদি ছড়িয়ে যায় তার মানি থাকবে না কন্যাকে হত্যা করতে হত্যা করে দিলে তাহলে সেই ব্যক্তি বাপের বেটা একটা কন্যা রাখেনা সবগুলো হত্যা করে দিয়েছে কি কি রকম সমাজ আরব দেশে ছিল চিন্তা করেন যে এই রকম মূর্খতার সমাজে আল্লাহ তালা রসুল পাঠিয়েছেন আর কেমন রসুল পাঠালেন মিনহুম রাসুল মিন আফুসিহিম তাদের নিজেদের মধ্য থেকে নিজেদের মধ্য থেকে অর্থকে তারা যদি এই বলেন যে আরবদের কাছে কোরআদের কাছে তাদের মধ্যে থেকে দিয়েছে তবে তাদের কথা হলো এখন রসুল তো আমাদের দেশে আসেন নাই তবে তো আমাদের মধ্যে রসুল হলো না কাজে আরবদের মধ্যে আল্লাহ এখানে মিন করেন নাই আল্লাহ তালা কি মিন করেছেন যে তিনি একজন মানুষ তাদের মতোই তিনি ফেরেস্তা নন হি ইজ নট এলিয়েন অন্য কোনো নক্ষত্র থেকে তিনি আসেননি এই পৃথিবীতেই তিনি এসেছেন তিনি তাদের সঙ্গে কথাবার্তা বলেন তারা তাকে জিজ্ঞেস করতে পারেন তিনি উত্তর করতে পারেন তারা দেখেন যে তিনি তার জীবন কিভাবে চালান মানুষ থেকে যদি রসুল না পাঠাই ফেরস্তা থেকে পাঠাত অন্য আয়তা তারা বলছেন যে আল্লাহ তালা রসুল পাঠাবেন মানুষের কত দুর্বলতা আছে মানুষের টয়লেটে যাওয়া লাগে মানুষের বিয়ে সাথে করা লাগে মানুষের খাওয়া দাওয়া করা লাগে এইরকম ত্রুটিওওয়ালা মানুষ কি কি করে রসুল হয় ফেরেস্তা পাঠিয়ে দিলে একটা সম্মানের কথা ছিল ফেরেস্তা রাসুল হলে তাহলে সবাই সম্মান করতাম ফেরেস্তা বিয়ে না বাজারে যাবে না খাওয়া দাওয়া করবে না এইরকম হলে আল্লাহ বলেন এইরকম যদি রসুল পাঠাতাম তাহলে ওরা কি বলতো জানেন আরে রসুল এত সুন্দর আমল করে এত সুন্দর কথা বলে এগুলো তো রাসুলের পক্ষে ফেরেস্তাদের পক্ষে সম্ভব মানুষের পক্ষে এরকম করা সম্ভব নাকি এই কথা বলতো না এই কথা আরে মানুষ কেমন এগুলো করে খাওয়া দাওয়া লাগে না কিছু করবেন তোমাদের মত খাই তোমাদের মতো চলে এই কথা রসুল সাল্লামকে বলার জন্য আল্লাহ তালা আরো বলে দিলেন যে আমি তোমাদের মতই আপনি বলে দিন আমি তো তোমাদের মতোই মানুষ দেখো আমার খাওয়া দাওয়া মানুষের যা কিছু দরকার আমার সব দরকার আছে মানুষের গরম লাগে মানুষের অসুখ হয়, মানুষের মানুষের লাগে মাথা ধরে হ্যাঁ মানুষের হাসি লাগে মানুষের কষ্ট লাগে মানুষের দুঃখ হয় বেড়া হয় আমার এরকম তোমাদের মতো সব কিছু আমি তোমাদের মতোই মানুষ তা আমাদের সমাজে কিছু লোক আছে ওমা আল্লা নবী কি মানুষ নাকি আমাকে এই মসজিদে দেখতে পাচ্ছি না আমি আল্লাহ করুন নামাজে ছিলেন বেশ আল্লাহ নবী কি মানুষ উনি শুনি আশ্চর্য হয়ে গেলেন তাই বলে তাহলে উনি কি ফেরস্তা উনি কি কি মনে করেন হ্যাঁ তো মানুষ আবার এতটুকু শুধু মানুষ বলেন নাই বলছেন বাসালুমে তোমাদের মতোই মানুষ পার্থক্য নাই একটু পার্থক্য আছে সেটা কি পরে আল্লাহ আমরা ব্যাখ্যা করা দরকার নাই আমরা উনি কিরকম মানুষ ছিলেন নিজেরা এর একটা রূপরেখা তৈরি করা দরকার আছে আল্লাহ তালা সব বলে দিয়েছে যে মানুষের তোমাদের মতই মানুষ এটা বলে দেন আর বলেন ইউহা ইলাইয়া পার্থক্য এই যে আমার কাছে ওয়াহী আসে আমি নবী তোমাদের কারো কাছে ওয়াহি আসে না এটা এই পার্থক্য এটা অনেক পার্থক্য নো ডাউট কিন্তু এই নবী হওয়ার কারণে এই পার্থক্যর কারণে তিনি আর মানুষ না এটা বলা কি কোন সুযোগ আছে না এটা একটা আমি কোন কোন সমাজে কোনো কোনো জায়গা দেখতে পাওয়া যায় তবে হ্যাঁ অনেক পার্থক্য আছে তিনি আল্লাহর নবী তাঁর কাছে ওয়াহি এসেছে আর শুধু সাধারণ নবীন। তিনি সমস্ত নবীদের সারদার সঈদুলা সব ঠিক কিন্তু এগুলো সত্ত্বেও তিনি মানুষ নবী না মানুষ তিনি দনুটা তাই না কাজে তিনি নবীও তিনি মানুষও এখন ওনাকে নিয়ে বেশি চিন্তা যদি করে বাড়াবাড়ি করে মানুষের উপরে অন্য কিছু বানিয়ে ফেলে এই কাজী করেছে ঈশা আলাহামকে যারা অনুসরণ করতে গিয়েছে তারা ওনাকে মানুষের ডিগ্রি থেকে গেছে আল্লাহ আল্লাহ নাই এখন এবাদত করে কার ঈসা আল্লাহাম ইবাদত করে আল্লাহ গেছেন কই আল্লাহর কোন খবরই নাই তো এই জন্য রসুল্লাহ সাল্লা বলেছেন দেখো তা তো রুনি কেন ইসরাইল বনি ইসরা মারিয়ামা তোমরা আমাকে এরকম বাড়াবাড়ি করোনা মালাসমের ছেলেকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে কোন জায়গায় পৌঁছে দিয়েছে আল্লাহর জায়গায় পৌঁছে দিয়েছে এরকম বাড়াবাড়ি করোনা আমাকে ওই জায়গায় রাখো যেখানে আল্লাহ তালা আমাকে রেখেছেন এইটাই ওনার জন্য শান বেশি না শান কম কমে গেল এটি সঠিক সঠিক সাম আল্লাহ নবীকে গিয়ে ওই জায়গায় আরো অসম্মানিত করা হলো ওনাকে মর্যাদা থেকে বঞ্চিত করা হলো তা আসল জিনিস হচ্ছে আপনাকে কেন পাঠিয়েছি এই খবর দেওয়ার জন্যে আন্নামা ইলা হুকুম ইলাহ যে তোমাদের ইলাহ একমাত্র তিনি যিনি এক এ বাদত করতে হবে কার আল্লাখ এই ইসলাম আর এইখানে যদি গন্ডগোল লেগে যায় তাহলে শেরেক ঢুকে যায় ইসলাম আর থাকে না সেখানে চলে আসে কুফুর সেখানে চলে আসে শেখ আর যেটাই অন্যান্য নবীর অনুসারীরা নবীর অনুসরণ করতে গিয়ে চলে গেল সেখান থেকে ওয়াহেদ সেখান থেকে তাওদ এক আল্লাহকে এরকম মানা এই হচ্ছে তৌহিদ এটাই আল্লাহ তালা এই ইসলামের মূল জিনিস হিসাবে দিয়েছেন এই জন্য এই এখানে যদি কোনো গন্ডগোল লেগে যায় তাহলে মধ্যে গন্ডগোল থাকে তাহলে তার কাছে আর ইসলাম থাকে না আল্লাহ বলেন তারা বললো রাসুল হবে তো তিনি ফেরস্তা হওয়ার কথা মানুষ কেমন রাসুল হয় তো আল্লাহ তালা বলছেন হে নবী তারা এই কথা বলে আমি আপনার আগে যত নবী পাঠিয়েছি সবাইকে আমি এমন করে পাঠিয়েছি যে তারাও খাওয়া দাওয়া করত এবং বাজারে যাওয়া আসা করেছে তারা বলতো আসওয় কেমন নবী হলেন খাওয়া দাওয়া করেন বাজারেও যান এই লোক কেমন নবী হয় তো এই কথা তারা বিশ্বাস করতে চাইতো না নবী হতে হলে এমন কিছু হবে যে সমাজের সাধারণ জীবন যাপন নয় সে অসাধারণ কিছু হয়ে যাবে না আপনার আগে যত নবী নবীর এসেছে সবাই এরকম করে মানুষের মতোই সংসার জীবন বাজারে যাওয়া খাওয়া দাওয়া করা সব করেছে কাজে আপনি এর বাইরে যাবেন কিভাবে আপনিও তো মানুষ অনায় বলেছেন ইল্লা ওমা আপনার আগে যত নবীর পাঠিয়েছি সবাই মানুষ ছিল রেজাল রেজালের এক বর্তমান হচ্ছে রাজুল রাজুল পুরুষ হয় আর পুরুষ রাই নাই নবীর নাকি আপনারা ইলাইহিম তাদের কাছে পাঠিয়েছি মিনাহাল করা বিভিন্ন জনপদ থেকে বাছাই করে করে পুরুষ এবং মানুষকে আমি এই নবী হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি এই নবী এসেছেন এখন নবী তো আসলেন নবী এসে কি কাজ করলেন ওনার ডিউটি কি তিনি তাদের কাছে আল্লাহ তালার আয়াতগুলো পড়ে পড়ে শুনান আল্লাহ তালার আয়াত ঠিক মতো পৌঁছিয়ে দেন আল্লাহ তালা ওয়াহি তো সমস্ত সাহাবিদের কাছে পাঠাই দেন না ওহি কার কাছে আসে রাসুল্লাহ পৌঁছে দেওয়া দায়িত্বের পক্ষ থেকে কথা বলে দেওয়া শুধু আর কিছু ব্যাখ্যা দিতে দরকার হয় সেই জন্য আল্লাহ তালা ওনাকে হাদিসও দিয়েছেন দুইটাই ওয়াহি এগুলো সব তিনি উম্মদকে পৌঁছেই দেন তিনি পৌঁছে দিয়েছেন ঠিক মতো না দেননি পৌঁছে দিয়েছেন আরাফাদের ময়দানে বিদায় হওয়া তিনি কি বলেছেন লক্ষাধিক সাহাবীর সামনে যখন খোদবা দিয়েছেন তিনি বলেন হে উম্মা আল্লাহ হালবাল্লাখ আমি কি আল্লাহর পক্ষ থেকে ওয়াহিদ পৌঁছানোর দায়িত্ব কি আমি পালন করেছি তিনবার করে বললেন আল্লাহ হালবাল্লু সমস্ত উম্ম বললেন ইয়ারুল্লাহ আপনি পৌঁছিয়েছেন সমস্যারে তারা আজ তুলে বললেন তিনি বললেন যে আল্লাহ ফাশাদ আল্লাহ আপনি দেখেন এই সাক্ষী আপনি কবুল করেন এই জন্য খোঁজবার মধ্যে আমরা অনেক সময় ইমামরা পড়েন তিনি এই দায়িত্ব ঠিক মত পালন করেছেন উমদ সাক্ষী দেন্কা জিহাদি শোনেন না খোদবার মধ্যে মাঝে মধ্যে অর্থ কি আল্লাহ নবী তিনি কি করেছেন বাল্লা কাল রেসা তিনি রেসা এই যে ফরমান দায়িত্ব হচ্ছে ঠিক মতো পৌঁছে দেওয়া রিসাল ও আদাল আমি আমানত পৌঁছিয়ে দিয়েছেন এই ওয়াহির আমানত একটি শব্দ ওনারা ব্যাসকম করেননি নিজের পক্ষ থেকে অ্যাড করেননি এবং আল্লাহ তালা ওনাকে আরো সাবধান করে দিয়েছেন কিন্তু অ্যাড করেনি না আল্লাহ তালা যদি বলেছেন যদি আপনি এড করেন একটি শব্দ ব্যসকম করেন তাহলে আপনার জিভ টেনে ট্রেনে ছিঁড়ে ফেলবো আমি তো আল্লাহ নবী তো কিসে ব্যাসকম করবেন না তা আল্লাহ তালা এত এক্সট্রা ধমক দিলেন কেন কেউ কেউ বলতে পারেন এই ওই কাফেররা বলতো আর কি ওই নিজে বানায় আর বলে আল্লাহ নাজিল করেছে এই আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ বলে যদি শুধু আয়াত নিজে বানাই বলা নয় একটা শব্দ হের তোমরা কি মনে আমি তার টেনে যদি করি যদিও রসুল্লাহ সালিসাম এই আয়াত নাজিল হওয়ার আগেও তিনি সতর্ক ছিলেন পরেও তিনি সতর্ক ছিলেন যাতে আমারত সাথে পৌঁছাই দিতে পারেন তিনি সতর্ক কেমন ছিলেন যেন একটা শব্দ মিস্টিক না হয়ে যায় জিবরির আলাইসালাম যখন তেলাওয়াতি তিনি কি করেন উচ্চারণ করতে থাকেন কি জানি একটা শব্দ যান কিনা খুব তিনি উচ্চারণ করতে গেলে আবার নেক্সটটা শোনার ক্ষেত্রে ওনার ডিস্টার্ব হয়ে যায় খুব পেরেশানিতে আছেন তিনি তো আল্লাহ তালা বলেন লাহিলে আল্লাহ তারা ওনার পেরেশানিকে থামানোর জন্য বলেন হে মোহাম্মদ শোনেন আপনি খালি মনোযোগ দিয়ে শুনেন আপনার জিব্বা নাড়াইয়ে নাড়াইয়ে মানে সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে উচ্চারণ করার কোন দরকার নাই। আমি দায়িত্ব নিলাম কোরআনকে আপনার জন্য জমা করে রাখব এবং ঠিক মতো আপনি কোরআন একদম আগা থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়তে পারবেন এরপরে রসুল্লাহ সালাম একটু স্বস্তির সাথে একটু রিল্যাক্সড ওইতে ওয়াহিকে রিসিভ করেছেন তার আগে তিনি খুব টেনশনে ছিলেন একটা বেশকম হয়ে যায় কিনা এইভাবে তিনি উম্মতকে দিয়েছেন আদালতকে পৌঁছে দিয়েছেন কোন বিষয়ে কল্যাণ হবে তাদের সেটা বলার ক্ষেত্রে কোন ত্রুটি করেন নাই যে এই জিনিস তোমাদের কাজে লাগবে এটা ভালো এটার ফজিলত আছে আর যে জিনিস উম্মতের ক্ষতি হবে সেটা বলার ক্ষেত্রে তিনি কখনো হেজিটেট করেননি কোন জিনিস বাদ হবে তার জন্য তিনি জান দিয়ে চেষ্টা করেছেন উম্মদকে বোধনের জন্য যে পরিমাণ প্রচেষ্টা সংগ্রাম করতে হয় আল্লাহ রাস্তায় তিনি তার হক আদায় করে আল্লাহ রাস্তায় সংগ্রাম করেছেন এবং তার ডিউটি পালন করেছেন এই যে আল্লাহ তালা আয়াতগুলোকে তিনি তেলাওয়াত করে পৌঁছে দিয়েছেন এটা হচ্ছে কোরআন যেন ঠিক পৌঁছে শরীয়তের ফরমানগুলো যেন হাতিসের মাধ্যমে ঠিক মতে ঠিক পৌঁছে এগুলো তিনি করেছেন এছাড়াও তিনি আরো কাজ করেছেন আল্লাহ তালা মনে কয়েকটি ডিউটি বললেন এক নম্বর হল আয়াতিমু আলহিম আয়াত তেলাওয়াত করে দেওয়া পৌঁছে দেওয়া দুই নম্বর হচ্ছে ইউজাক্কিহিম ইউজাক্কির অর্থ হচ্ছে মানে পরিশুদ্ধ করা শিখান উম্মদকে নসিহা করেছেন আর যত ভালো কাজ আছে সবগুলো তাদেরকে শিখিয়ে দিয়েছেন সমস্ত সাহবা কামকে তিনি সেগুলো সবগুলো বুঝাই দিয়েছেন এবং তাদেরকে এমন পরিবর্তন তাদের জীবনে এসেছে যে সমস্ত গোমরাহি ছেড়ে সমস্ত সেরেক ছড়ে সমস্ত গুনা কাজ ছেড়ে তারা এমনভাবে হয়েছে। যারা পর্যন্ত আমাদের যত রকমের এবং অন্যায় ক্রাইম আরব দেশে হয়েছে সবগুলো থেকে তাদেরকে তিনি সরিয়ে এনেছেন ওয়াই আল্লি মোহমুল কিতাব এই যে পবিত্রতার কাজ করা ভালো কাজ মন্দ কাছ থেকে সরিয়ে আনা এই যে এই দিয়েছেন আবার পাশাপাশি তাজাপাশি বলছেন ওয়াই আল্লি মোহাম্মুল কিতাব অল হেকমা আর অনেক নলেজ দিয়েছেন অনেক জ্ঞান দিয়েছেন শিখিয়েছেন কিতাব এবং হেকমা কিতাব শিখিয়েছেন প্রথমে আয়াতে ইয়াতলু আলহিম আয়াতে শুধু তেলাওয়াদের কথা এসেছে আর এখানে তালিম কোরআন এর অর্থ কি তাফসির কি এর হুকুম কি আহকাম কি এগুলোকে তিনি ব্যাখ্যা করে তাফসির করে মাঝে মধ্যে তিনি তাদেরকে বুঝিয়ে দিয়েছেন পূর্ব এলম শিখিয়েছেন আর হেকমা হেকমা অর্থ কি হেকমা অর্থ বাংলায় তরজমা করা হয় বুদ্ধিমত্তা বুদ্ধি ইত্যাদি কিন্তু হেকমার অনেক মত শ্রেণী অর্থ করেছেন হেকমার মধ্যে বুদ্ধিও আছে কিন্তু হেকমা বলতে এখানে সরাসরি হাদিসকে বোঝানো হয়েছে আল্লাহ ওনাকে তৌফিক দিয়েছেন কোরআন শিখাবেন আর কে পৌঁছিয়েছেন সাহাবাই কেরাম নবী করিম সাল্লাহালাম তাদেরকে দায়িত্ব দিয়েছেন যে আমার এই কাছ থেকে তোমরা সরাসরি যা শিখলে এগুলো পরবর্তী জেনারেশনকে তোমরা পৌঁছিয়ে দেবা আরফাতের ময়দান এই কথাটাই বলেছেনবর্তী জমানায় যারা আসবে এর বাইরে যারা রয়েছে অন্যান্য জায়গায় তাদেরকে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের বাল্লেগু আন্নিওয়ালাও আয়া আমার পক্ষ থেকে পৌঁছাও পৌঁছিয়ে দাও এক জেনারেশন আরেক জেনারেশনকে পৌঁছাও। একটা আয়াত হলেও শিখিয়ে দাও আমরা তারা পিতা মাতা আছি আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে এই দিনের তালিম পৌঁছিয়ে দেওয়ার নিজেকে আল্লাহ তারা যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকুন আমরা আউজুবুল্লাহ বিসমিল্লা শেখানো থেকে শুরু করে ভালো কথাগুলো শেখানো এরপরে আরও যখন বেশি শেখানো লাগবে আমার জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে তখন সেখানে আমি শিক্ষক রেখে হলো শিখাতে হবে এই তালিমের সিলসিলা করে দেওয়া তার বিয়ে দেওয়া এই দায়িত্ব আমাদের রয়ে গেছে এই কাজ তিনি করেছেন এবং আমাদেরকে এই কাজ করতে হবে হচ্ছে আল কোরআন সুন্না কোরআন হাদিসের জ্ঞান তিনি শিখিয়েছেন যেই জ্ঞান আজকে আমাদেরকে শিখতে হবে আমরা আমাদের মধ্যে অনেকে শিক্ষিত আছেন আছেন এডুকেটেড আছেন বিভিন্ন ডিগ্রিধারী আছেন কিন্তু আমরা যেভাবে ডিগ্রির গুরুত্ব দিয়েছি জ্ঞানের গুরুত্ব দিয়েছি সেই তরিকায় আমরা কোরআন হাজি জ্ঞান গুরুত্ব গুরুত্বকে দিয়েছি আজকে না গতকালকে ভুলে গিয়েছি আমার কাছে একটা পরামর্শের জন্য বা একটা আলোচনার জন্য আসলে একজন নাম বলবো না যাতে করে আপনারা কারো আত্মীয় স্বজন হলে চিনতে না পারেন বা যাদের রেলিভেন্ট পিপুল আসেন তাদেরও কোনো টেনশন না হয় একটা ফ্যামিলিতে একটা ছেলে খুব এডুকেটেড হয়েছে অনেক এডুকেটেড হয়েছে অনেক টাকা রোজ করছে মাসা আল্লাহ পিতা মাতা তাকে ভালো স্কুলে পড়ানোর জন্য অনেক করে তাকে জন্য খুব জান দিয়ে চেষ্টা করেছে এবং তাই হয়েছে এখন ছেলে অনেক টাকা রোজগার করে দিচ্ছে কিন্তু ছেলের কি হচ্ছে এখন এখন ছেলে আর কারো সঙ্গে মিশে টিসে তারপরে মা বাবা ভাই বোন কারোর কথাবার্তা পছন্দ করে না বয়স হয়েছে বিয়ে করিয়ে দিয়েছে বহু সঙ্গে তার তেমন কোন দরজা বন্ধ করে থাকে শুধু একটাই কথা লিপ মিয়ালন আমাকে একা থাকতে দাও এখন পিতা মাতা দুশ্চিন্তায় পড়ে গেছে যে এসের কি হলো কি হলো তার কি উপায় এরকম হলো কেন পিতা মাতার এত পেশানি ছিল টপ ক্লাস রেজাল্ট করবে আর টপ ক্লাস জব করবে আর গুড অ্যামাউন্ট অব মানি স্যালারি নিয়ে আসবে এটা তারা পেয়ে গেছে এখন ছেলে কি পরিণতি হচ্ছে কোন দিকে যাবে কিছুদিন পত্রিকা এসেছে আর গোপন কিছু না এটা বলা যায় যে এই দেশে একটি শহরের মধ্যে এরকম একটা ছেলে অনেক লেখাপড়া করে বেশ বড় জব করে এত অল্প বয়সে অনেক ইনকাম করে ফেলেছে দুই তিনটা বাড়ি কিনে ফেলেছে এত পয়সা পেয়েছে ছেলের বিয়ে হচ্ছে আগামীকালকে বিয়ে হবে রাত্রে ছেলে বাথরুমে গিয়ে নিজেকে কিল করে ফেলেছে আত্মহত্যা করে ফেলেছে কে কেউ পড়েছেন হ্যাঁ কেউ পড়েছেন আমি পড়েছি গত বছরের ঘটনা তাই না ছয় মাস থেকে এক বছর হবে তাহলে এই যে সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে কোরআন হাদিসের জ্ঞান দিতে হবে এর গুরুত্ব কত আর দুনিয়াতে খুব টপ ক্লাস করবে দুইটারই গুরুত্ব আছে দুইটার গুরুত্ব কি সমান কারো কারোর সমান তো নাই বেশি আর দিনের আর কারো মোটেই নেই যার কাছে মোটেই নাই তার কপাল কেমন ভালো চিন্তা করে দেখেন আর যে মনে করে হ্যাঁ গুরুত্ব আছে তবে এটা দুই নম্বর আসল হচ্ছে দুনিয়া এক নম্বর সেটা কেমন ভালো এটাও চিন্তা করেন আর যেটাকে বরাবর মনে করে সমান মনে করে এটার ব্যাপারে আপনাদের ধারণা কি এটা ঠিক আছে হ্যাঁ করে এটা এক নম্বর এই এক নম্বর যারা মনে করতে পেরেছেন সেই তরিকায় পেরেশান আছেন আপনাদের কিসমত ভালো আল্লাহ কবুল করুন যারা এর নিচে নেমে গেছে যে কোনো লেভেলে তারা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে আল্লাহ হেফাজত করুন আসা পাক পবিত্র করা এই পাক পবিত্র করা শুধু জ্ঞান দিয়ে ছেড়ে দিলে হবে না তাস্কিয়াটা ভেরি প্র্যাকটিক্যাল জিনিস তিন নম্বর হচ্ছে কোরআন হাদিসের ব্যাপক জ্ঞান ঢুকাই দেওয়া তিনি তিনটাই করেছেন আল্লাহর ওহাই পৌঁছে দিয়েছেন এই জন্য ছোটকালে মানে বাচ্চা থেকে প্রথম বয়সে যখন তাদের বয়স কম তখন তাদেরকে আমরা সুরা মুখস্থ করাই ঠিক না সুরার অর্থ কি তখন বুঝে তখন বুঝে না কিন্তু তখন ওই ইয়াতু আলহিম আয়াতির কাজ হয়ে যায় সে এখন না একটু সময় হয়নি একটু পরে বুঝবে সুরা ফাতে মুখস্থ করো বাবা কুলহ আল্লাহ আসাদ মুখস্থ করো আত্মাহিয়াতে মুখস্থ করো কিন্তু পরে এগুলো বুঝাইতে হবে এখন ওই মুখস্থ করে কাজ চলতেছে তাহলে দিকে নিয়ে আসতে হবে গুণার জিনিস থেকে কিভাবে আমলি জিন্দিগি তে কিছু কিছু এখন নামাজ দিকে নিয়ে আসতে হবে মিথ্যা কথা যাতে না বলে এগুলো খেয়াল রাখতে হবে তিন নম্বর হচ্ছে যখন আর বড় হবে এখন ভালো করে কোরআন হাদিসের জ্ঞান আরো বেশি করে দিতে হবে তারা যেন সুরাগুলোর অর্থ বুঝে আমাদের ছেলে মেয়েরা অনেক সময় এই প্রথম পাই কিছু করে কিছু করান তেমন বেশি না একটু একটু সামান্য আর কিতাব আর একমা কোরআন হাদিসের ব্যাপক জ্ঞান মকতবের মধ্যে দেওয়া হয় তো কম সময় শিখবে দেখা গেল থেকে পাশ করার পরে তার ইসলামিক জ্ঞান কমপ্লিট হয়ে গেছে আর নাই ছেলে মেয়ের জ্ঞান এখানে শেষ হয়ে গেছে পিতা মাতা মনে করে এই তো আমি তাকে ছয় সাত বছর বয়সে বক্তব্য দিয়েছি বছরের বারো বছর হয়ে গেছে ইসলামিক এডুকেশন কমপ্লিট গ্রাজুয়েশন হয়ে গেছে এখন তার অন্যান্য ডিগ্রি করে তার হয় কি ইউ আলি মোহাম্মুল কিতাব আল হেকমা এই কাজটা হয় না কোরআন হাদিসের জ্ঞান তার ভিতরে আসলে ভালো করে ঢুকানো হয়নি হয়নি এ তিনটা কাজের লেভেল আমাদেরকে জারি রাখতে হবে নবী করিম সালাম নিজের হাতে করে গেছেন আর আমাদেরকে পিতা মাতাকে মুসলিম উম্মাকে পরবর্তী জেনারেশন এই কাজ ওনার কাজ নিতে হবে ওয়াইন ক্যানুলিম যদিও এর আগে এই লোকগুলোই এমন গুমরাহিতে ছিল সেই লোকগুলো মধ্যে কেমন চেঞ্জ হয়েছে অমর দেখেন কেমন ছিলেন এই কে করেছেন অমর খত্তাব একলাই হিম্মত করেছেন তরবার নিয়ে ছুটছেন হত্যা করে ফেলবেন তাহলে কেমন গোমরাহিতে ছিলেন আর সেই অমর চেঞ্জ হয়ে গেল কেমন অমর হয়ে গেলেন আল্লাহ এমন ওমর হয়ে গেলেন নবী করিম সালাম বলেন ওমর। তোমাকে দেখলে শয়তান এমন ভয় পায় তুমি যে রাস্তা দিয়ে চলো সেই ওমর একটু আগে কয় বছর আগে দিন আগে কেমন খুফুরিতে ছিলেন কেমন শরীরের মধ্যে ছিলেন আল্লাহ নবীকে হত্যা করার মধ্যে ক্রাইম করতে যাচ্ছেন সেই অমরের মধ্যে ইসলাম এমন পরিবর্তন নিয়ে আসলো এই ইসলাম পরিবর্তন শুধু অমরের মধ্যে আনতে পারে আর কার মধ্যে আনতে পারে না আমাদের জীবনে আনতে পারে না কেন আমাদের জীবনে আসবে না আল্লাহর সেভাবে আল্লাহ কি পরিবর্তন করে ইসলাম এত দৌলত দিয়েছেন এত নূর দিয়েছেন আল্লাহ আমার আমলের কেন এখন এই দুর্গতি আছে আল্লাহর কাছে চাওয়াটা আমাদের এখনো মজবুত হয়নি আর একটু ভালো করে চাওয়া লাগবে কন্টিনিউ করতে হবে এখন অহৎ যুদ্ধের কথা চলছে উম্মাকে নসিহা করছেন আল্লাহ তালা ওহৎ যুদ্ধে মুসলমানরা খুব মার খেলেন আল্লাহ তালা বলছেন যখন তোমাদের কোনো মুসিব তোমাদের উপরে পতিত হয়ে গেল তোমরা খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলো হ্যাঁ আল্লাহ দিনের জন্য আসছি জেহাদ করতে এমন মুসিবতে পড়ে গেলাম আল্লাহ সাহায্য পেলাম না খুব আফসোস করা শুরু করল দিলা তোমরা ওকে তোমরা তোমাদের গত বছর তার আগের বৎসর কি হলো বা এক বছর আগে বদর যুদ্ধ হলো ওই সময় তো আল্লাহ তোমাদেরকে ঠিকই সাহায্য করেছিলেন মিসেলে ইহা ডবল হয়েছে ওহদয যুদ্ধে মুসলমানদের কয়জন শহীদ হয়েছে সত্তর জন আর বদর যুদ্ধে কাফরদের কয়জন মারা গিয়েছে সেই নাম্বার সত্তর জন আর কতজন বড় বড় লিডার সহ বন্দী হয়েছে সত্তর জন আল্লাহ তালা বলেন যে অহুদ্ যুদ্ধে তোমাদের সত্তর জন সাহাদাত অর্জন করেছে এর ডবল তোমাদের ফায়দা হয়েছিল বদর যুদ্ধে তো তাদের সত্তর জনকে তোমরা হত্যা করেছ বাকি সত্তর জনকে বন্দি করেছ তো আমি কি তোমাদেরকে বদর যুদ্ধ দেইনি ওখানে যুদ্ধে তোমরা একটু মার খেয়েছ তোমাদের কিছু কমতির কারণে তাই বলে হতাশ হয়ে যাও কেন তোমাদের পেয়েছে পাওয়াটা ভুলে গেলা খালি হারালা ওইটা কথাই চিন্তা কর ব্যবসায়ী যদি এক ব্যবসায় একবার মিস লস করে খুব আফসোস লাগে তার আগে যে ডাফ লাভ করেছে সেটা কথা ভুলে যায় আর যেগুলো করেন মনেও করতে চায় না তারপরে আন্না হা এখন তোমরা বলা করো এরকম হলো কেন কেন এরকম হলো কেন এরকম আর খেলাম আল্লাহ নবী আমাদের সঙ্গে আছেন আল্লাহ তো আমাদেরকে সাহায্য করার কথা এরকম হলো কেন এরকম হলো কেন তোমাদের মধ্যে শুধু প্রশ্ন মনের মধ্যে আপনি বলে দেন এটা তোমাদের নিজেদের কারণে হয়েছে আল্লাহ তালা সাহায্য করতে পারেন না আল্লাহ তালা সাহায্য করার মতো দয়া নাই এটা নয় তোমাদের কারণে ঘটেছে আল্লাহ তালা সবকিছুর ক্ষমতা রাখেন আল্লাহ চাইলে তোমাদেরকে এখানে কামিয়াব করে দিতে পারতেন পারতেন না পারতেন কিন্তু তোমাদের একটু শিক্ষার জন্য তোমাদেরকে একটি লেসন নেওয়ার জন্য শিক্ষা গ্রহণ করার জন্য একটু তোমাদের ক্ষতিগ্রস্ত হওয়া লেগেছে কিন্তু এটা তোমাদের কারণে হয়েছে কারণটা কি ছিল আল্লাহ পঞ্চাশ জন সাহাবিকে বললেন এই গুহার পিছনে থাকো পাহারা দাও তাই না আমাদের গোস্ত যদি পরাজিত হয়ে শকুন খাওয়া শুরু করে তারপরে এই জায়গা ছাড়বানা কিন্তু ওনারা দেখলেন যে জয় হয়ে যাচ্ছে ছেড়ে জোর দিলেন এটা বিরাট ক্ষতি হয়ে গেল এই কারণে আল্লাহ নবীর কমান্ডকে ওনারা রক্ষা করেন নি। এটা লেসন হলো যে আগামীতে নবী করি সাল্লা যখন যা বলবেন তা করতে হবে সাহাবিরা এরপরে ঠিকই লেসন নিয়েছেন এমন শক্তভাবে নিয়েছেন যখন খাইবের যুদ্ধের সময় বললেন ওহ থেকে গিয়ে যে খাইবের মোনাফিকদেরকে আক্রমণ করার জন্য ইহুদিদেরকে আল্লাহ তালা আমাদেরকে আমাকে নির্দেশ দিয়েছেন তাদেরকে খবর দাও বাকিরা যেন আসরের সময় আসর পরে খাইবারে গিয়ে ঠিক আছে এখন উনি তো ওনার সঙ্গে তাদেরকে নিয়ে জহরের পরে রওনা করে দিলেন বাকিরা রেডি হয়ে চলে গেলেন যেতে যেতে রেডি হতে হতে একটু লেট হয়ে গেল পথি খাইবারে পৌঁছার আগে হাসরের রক্ত হয়ে গেল আসর রক্ত হয়ে গেল এখন কি করা হাসর এখানে পড়বেন রক্ত হয়ে গেছে নাই ওখানে চলে যাবে যদি কাদা হয়ে যায় তো কিছু কিছু সাহাবিব বললেন যে আল্লাহ নবী বলছেন ওইখানে যেতে ওখানে গিয়ে আসর পড়তে এখন এখানে পড়ে এলে তো ওনার কথা রাখা হবে না এই একদল সাহাবি তাই চিন্তা করলেন আরেক দল বললেন আরে উনি তো বলছেন ওখানে যেতে কিন্তু একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য তাতে এত লেট না হয় কিন্তু এখন তো ওখানে যেতে যে নামাজ কাদা হয়ে যাবে উনি নামাজটা বাদ দিতে বলেন নাই আমরা নামাজ পড়া উচিত তারা বললেন যে তিনি তো আল্লা নবী এখন জিন্দা আসেন উনি যেহেতু বলেছেন ওইখানে গিয়ে আসার পরার জন্য আমাদের ওখানে গিয়ে পড়া উচিত এই দুই গ্রুপ হয়ে গেল দুই গ্রুপ হয়ে এক গ্রুপ নামাজ পড়লেন আরেক গ্রুপ আমরা আল্লাহ নবীর কাছে গিয়ে ফয়সালা নেব আমরা নামাজ পড়ব না তারা নামাজ না পড়ে গেলেন আর ওনারা পড়ে গেলেন এবার বলেন দেখি কে রাইট কে রং দ্বারা আচ্ছা এখন শুনেন আমরা করি না ফাইসালা হয়ে গেছে অভিযোগ করলেন ওনারা তাদের এই গ্রুপের বিরুদ্ধে অভিযোগ করলেন নামাজ বাদ দিয়ে কাজা করে ফেলছে উনি বললেন আমরা আপনার কথা কে আমল করছে তিনি বললেন তো ঠিক উভয় গ্রুপ ইস্তেহাত করেছে উভয় গ্রুপ রাইট তবে যারা নামাজ পড়ে ফেলেছ তাদের বুদ্ধির পরিমাণ ভালো হয়েছে আর যারা পড়া নয় তোমাদের গুণ হবে না এখান থেকে একটা বড় প্রিন্সিপাল পাওয়া গেছে যে ইশতেহাদ করা কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে এই যে ওলামাদের মধ্যে ইতালাপ পাওয়া যায় বিভিন্ন বড় বড় ইমামদের মধ্যে ইখতলাপ হয়েছে আমাদের জমানায় টুকটাক ইখতলাপ কিছু বাজে ইখতলাপ আছে ওগুলার কথা না বড় বড় ইমামদের মধ্যে ইমাম শাহি ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই কার এ কি কম ছিলাদের যে কথা আগাম রসুল খবর দিয়ে গেছেন কি বলেছেন আল মুস্তাহিদা আখতু আজহা আসু আজরান কোন কোরআন হাজিজের আয়াত এবং হাদিস বুঝতে গিয়ে যদি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে কোন ডিফারেন্স হয়ে যায় যে ব্যক্তি ইশতেহাদ করে একটা কনক্লুশন বের করেছেন সেই কনক্লুশনটা যদি ভুলও হয়ে যায় তাহলে আল্লাহ তালা তাকে কোনো গুণা দেবে না বরং একটা নেকি দিবেন। আর যে ব্যক্তি ইশতেহাদ গবেষণা করতে গিয়ে তার বিপরীত একটা মতামত নিয়ে এসেছেন রায় নিয়ে এসেছেন অপিনিয়ন নিয়ে এসেছেন আল্লাহ তালাকে তাকে দুইটা নেকি দিবেন যাটা ঠিক হয়েছে তিনি দুইটা নেকি পাবেন যা ভুল হয়েছে সেটাও আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে ভুল হওয়ার পরেও তাদের একটা নেকি পাবেন ও যারা নামাজ পড়েছিলেন তাদের দুইটা নেকি হবে আর যারা নামাজ পড়েন আল্লাহ নবীর কথা শুনেছেন তাদের একটা নেকি হবে কিন্তু উভয় নোবী ইজ রং কারণ তারা সহি নিয়তে ইশতেহাত করেছেন শরীয়তের প্রিন্সিপালের ভিতরে পড়েছে তার অর্থে এই নয় যে এখন কেউ যদি ভুল ব্যাখ্যা করে তাহলেও তার একটা নেকি হবে নজ্লা ভুল ব্যাখ্যার কোনো সুযোগ নাই কারণ বর্তমান জমানায় ইশতেহাত করতে হলে নবী করিমসাল জীবৎ দশায় শাহাবাদেরকে দিয়ে এই সমস্ত ওলামায় মুস্তাহিদিন ইসতেহাদ করে কতগুলো প্রিন্সিপাল রেখে গেছেন এইগুলোর ভিতরে পড়তে হবে কেমন এইগুলোর মধ্যে পড়তে হবে এইগুলো একটার মধ্যে পড়লে আপনি রাইট আছে মনে করেন রসলিয়া দায়ীন করেন কেউ কেউ তাই না রুকুতে যাওয়ার আগে পরে এসেছে আবার রফলিয়াদের না করার হাদিসও এসেছে এখন কোন গ্রুপ সহি কোন গ্রুপ রাইট দনোটাই রাইট আপনার রাইট আছে আরেক গ্রুপে হাত তোলা হাত ভাঙ্গি ফেলব না ও কিছু কিছু মানুষ এরকম লঙ্ঘন করে এটা বললে কবিরা গুণও হয়ে যাবে হিজ রাইট আপনিও রাইট আপনি হাত তুলতেছেন না কিন্তু কেউ যদি বলে যে না ওইখানে তোলার দরকার নাই আর এখানে রাখার দরকার মাঝখানে এর দূর করাবো এই তিন নম্বরটা সুযোগ আছে তাহলে তাহলে আর কোন অসুবিধা নাই দেখ আমাদের কি রাম রসুল আলী মানার ক্ষেত্রে ওহ যুদ্ধ থেকে শিক্ষা নিলেন এমন ভাবে যে গ্রুপ অফ সাহাবা আসর পর্যন্ত কাজা করে ফেলেছেন তিনি বলেছেন ওখানে গিয়ে আসর পড়ার জন্য এত শক্তভাবে ভাবে আমল করেছেন এই স্পিরিট টাকেই আল্লাহ পছন্দ করেছেন এই তাদের ভুল হলেও এটার মধ্যে অনেক খায়ের ছিল কারণ তাদের আল্লাহ নবীকে মানার জন্য এরকম তাদের মধ্যে জজবা চেতনা কাজ করেছে হুইচ ইজ ভেরি পজিটিভ এজন্য সাবধান কোনো কথা যদি আপনি হাদিসের খেলাফ বলে ফেলেন আরে শোনেন আর রাখেন আপনার ওই হাদিস আমরা হাদিস বহুত আগে শুনছি এরকম কেউ যদি বলে তাহলে তার কি উপায় হবে আমি আরো আগে বলেছি আরেকদিন বোধ হয় যে একবার অনেক আগের কথা বিয়ে পড়ানোর পরে তো এক মুরব্বী দেখি সোনার আংটি হাতের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে না কারণ এটা কবিরা গুণা এভাবে পুরুষ মানুষ তার হারাম সোনার আংটি দেওয়া আরে আপনি থেকে নতুন হাতে নিয়ে আসেন সারা জীবন দেখলেন ওইগুলো মানুষের দেয় কি উপায় হবে বলেন এর আপনি যখন যেটা আমাদের দেশে দেখেন সমাজে দেখেন দেখে আসছেন কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে আপনি নতুন করে পাওয়া যাচ্ছে আপনি এটাকে রিজেক্ট করলে প্রত্যাখ্যান করলে আপনি এটাকে ফেলে দিলে এ প্রতিবাদ করলে আপনার মহা ক্ষতি হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে সাহাবাইকার আল্লাহ শিক্ষা তাদেরকে শিক্ষা দিলেন যে তোমাদের কারণে ঘটেছে তোমরা কেন আল্লা নবীর কথাকে তখন অমান্য করেছিল ও হজরুদ্ের সময় আল্লাহ চাইলে কিন্তু তোমাদেরকে তখনও বিজয় দিতে পারতেন ইন আল্লাহ আর একটু ব্যাখ্যা করছেন আল্লাহ ওমা কুমিয়া জামান তোমাদের ওই যেদিন দুই গ্রুপের মোকাবেলা হয় লড়াই হয় যুদ্ধ হয় সেদিন তোমাদের যা কিছু ঘটে গেছে তোমাদের জীবনে তোমাদের উপরে যে মুসিবত এসেছে তোমরা পরাজিত হয়ে গেছ বা তোমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আল্লাহ হয়েছে ফাবে আল্লাহর হুকুম না থাকলে হতো না এখন আপনি চেষ্টা করলেন অনেক কিছু করার জন্য কিন্তু পারলেন না এখন কাকে দৌড় দেবেন অমুককে দৌড় দেন তমুকে দৌড় দেন নিজের কপালে জুতা দিয়ে পিটান ছু লাভ নাই কোনো লাভ নাই কিছু আছে আল্লাহর হুকুম কোন কিছু ঘটে গেলে আমরা এখন কি বলতে হবে আল্লাহর হুকুমে যেটা ছিল হয়ে গেছে এজন্য সুন্দর একটা কথা আছে আল্লাহর যা কিছু ফয়সালা ছিল তিনি যা চেয়েছেন তাই ঘটে গেছে আমি এটা নিয়ে আর বেশি আফসোস করে লাভ নাই লাভ আছে যেটা ঘটে গেছে ঘটে গেছে আফসোস করো না আর তাদের ওদেরকে দোষের কারণে ওদেরকে দায়ী করে বেতারা সমালোচনাও করো না এখন বলে দাও আল্লা হুকুমে হয়ে গেছে এটা আর কিছু করার নেই এই অনেক সময় কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে বিভিন্ন পারিবারিক বিশ্লেষণের ক্ষেত্রে অনেক কিছুর ক্ষেত্রে একটা ভুল হয়ে গেছে লাভ হওয়ার ক্ষতি হয়ে গেছে হ্যাঁ শোকা হওয়ার কথা ছিল উল্টা হয়ে গেছে তো এখন এরকম কিছু ঘটে গেলে যা ঘটে যায় তার জন্য আফসুস করার মধ্যে কোন ফজিলত আছে না তখন ভাবে এই দিন আল্লাহর হুকুম ছিল মেনে নেন খালাস এখানে শেষ আল্লা আল্লাহর আরো মাকসুদ আছে তিনি জানতে চান যে কারা সত্যিকার মহমেন যে যুদ্ধে জয় হলেও আল্লাহর প্রতি ইমান আছে আর পরাজিত হয়ে গেলে ইমান সরে যায় না তখন মুনাফিকদের ইমান টলটলমান হয়ে গেছে তারা বলছে বুঝছি বদল যুদ্ধ মনে করছে না ইসলাম ঠিক যখন বিজয় লাভ করেছে ওহোর যুদ্ধ হওয়ার পরে বোঝা গেছে আসলে ইসলাম মনে হয় এটা ঠিক না তাদের মধ্যে সন্দেহ হয়ে গেছে এরা মুনাফিক সকল অবস্থায় ইমানের পথে টিকে থাকে এরা এটা আল্লাহ জানতে চান কোন সময় তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করিয়ে দেখিয়ে আল্লাহ পরীক্ষা করে দেখেন কারা কারা মহমিন থাকে আল্লা ফাকু আর এটাও জানতে চান কারা মুনাফিক হয়ে যায় ওহ যুদ্ধে মোনাফিকদের কয়শ জন পাওয়া গেছে প্রায় তিনশো জন তাদের লিডার কে ছিল তাদেরকে বলা হলো এদিকে আসা চলে যাইব না তোমরা মুসলমানদের বাহিনীতে ঢুকো তারা তিনশো নিয়ে আলাদা হয়ে গেল তাদের অবস্থা মুনাফিকদের কাহিনী আল্লাহ তার একটু বিস্তারিত বলবেন সেটা আমরা আগামী সপ্তাহে শুনি আজকের রেখে